بسم الله الرحمن الرحيم <تصفيق> الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوانا إلا على الظالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد قال تعالى ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا উপস্থিতাম প্রিয় বন্ধুগণ আহ রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সালামের পুতি অনেক অনেক গুরুদুল সালাম বর্ষিত হোক আল্লাহ আলাই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 বিনা জ্ঞানে বিনা ইলমে তর্ক বিতর্ক করে আমাদের জানতে হবে শরীয়তের মানদণ্ডে মানদণ্ডে এই বিবাহ করা জরুরি না জরুরি নয় বা এর আনুষাঙ্গিক বিষয়টা কি মাসলা মাসলামসাইলগুলি কি প্রথমত আমাদের মনে রাখতে হবে ভাই যে বিবাহ করা হচ্ছে একটি স্বভাব পৃথিবীতে পৃথিবীর যে কোনো মানুষ এবং যে কোনো জাতি পৃথিবীতে বসবাস করছে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 বা এর বিধান কি এই পয়েন্টটি আলোচনা করার পূর্বে আমরা জানব কি প্রথমত বিবাহ সাদী মানুষের মধ্যে হবে যদি না হয় আর এই বিবাহ সাদীর প্রথা থাকাটা মানুষকে মানুষের মর্যাদায়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 মানব জাতির মধ্যে বিবাহ স্বাদ পরে প্রজনন পদ্ধতি আছে কিন্তু পশু পাখি জীব মধ্যে বিবাহ সাদী নেই তাই পশু পাখির মধ্যে বিবাহ সাদী হয় না ওদের যখন প্রাপ্ত বয়স তাদের হয়ে যায় এবং প্রয়োজন হয় তখন তারা যৌন চাহিদা মেটিয়ে নেয় সেটা যেই হোক নিজের বংশের হোক আর নিজের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 আদম আলি সাল্লামকে আল্লাহ রাবুল্লা আলামিন তৈরি করেন সৃষ্টি করেন নিজ হাতে অতঃপর হাওয়াকে আলিহাসালামকে হাওয়া আলিহাসালামকে তার সঙ্গিনী বা তার স্ত্রী হিসাবে নির্বাচন করা হয় বা সৃষ্টি করা হয় অতপর প্রজন্ম পৃথিবীতে বিস্তার লাভ করে যদি কোনো কারণে আদম আলি সালামকে পৃথিবীতে একবার নিয়ে আসা হয় আর দেখা হয় যে এগুলো তার সন্তান মনে হয় বিশ্বাসও হবে না যে আমার এত সব সন্তান আছে কিন্তু এটাই সত্য যে তার মাধ্যমে পৃথিবীর এই দুজন মানুষের মাধ্যমে এই প্রজনন সিস্টেম এবং নিয়ম চালু হয় আর ধীরে ধীরে গোটা বিশ্ব আবাদ হয় যদি এই বিবাহ সাদী কাট করে দেওয়া হয় তাহলে কি হয়ে যাবে আজ সারা বিশ্বে যদি একটা আইন এনে দেওয়া হয় যে আগামী পঞ্চাশ বছর পর্যন্ত কোনো বিবাহ সাদী করা যাবে না এবং কোন বংশ বিস্তার লাভের কোন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 আপনার ভাইকে আপনার বোন আপনার নানা নানিকে আপনার মামা মামিকে এই যে একটা নিয়ম খুপা খুপি খালা খালো এই যে একটা এই যে একটা মানে আত্মীয়তার বন্ধন এবং একটা সিস্টেম এইসের কারণে এসেছে। এই বিবাহ স্বাদ কারণে এসেছে মানুষ যখন কারো কাছে কোনো সমস্যায় পড়ে পড়ার পর যখন একটা কোনো ভালো মানুষকে খোঁজ করে নিজের যে আমার কথাগুলি আমার সমস্যাগুলি আমি কারো কাছে শেয়ার করব কাউকে বলবো একটু সমাধান নিব মানুষ কার কাছে যায় ও পরিচিত লোকের কাছে না পরিচিত লোকের কাছে কার কাছে কাছে যায়। যায় যে তার তার তার আত্মীয় মধ্যে সবচেয়ে বেশি নিকট হয় একজন আজ নবী অপরিচিত মানুষের কাছে যায় তাহলে এই বিবাহ কারণে কিন্তু এই বন্ধন আছে মানুষ যে যেকোনো সময়ে মানুষ কোন আত্মীয় বাড়ি যায় চিন্তা করে যাব কিসের কারণে সেখানে শান্তি পায় প্রশান্তি পায় কেন এই নিয়ম এবং শৃঙ্খলার কারণে তাই বন্ধুগণ ইসলাম এ কারণেই বিবাহ সাদী করতে উদ্বুদ্ধ করেছে বিবাহ সাদী বা বিবাহ করার কথা ইসলাম বলেনি বরং সমস্ত নবীগণ একজন বাদ দিয়ে সকলেই পৃথিবীতে বিবাহ করেছিলেন আমাদেরকে মনে রাখতে হবে প্রিয়বী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম এ বিষয়ে অনেক কিছুই অনেক কিছুই বলেছেন তার মধ্যে আমরা কয়েকটি হাদিস এখানে শ্রবণ করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া মাশারাল শাবাব মান ইসতাতা আমিনকুমুল বাআতা ফাল ইতাযাওজ হে যুবকের দল তোমাদের মধ্যে যারা বিবাহ শাদি বিবাহ করতে সক্ষম তারা যেন বিবাহ করে ফাইন্নাহু আগাত্তুল বাসারি ওয়াহসানুল ফারাজি কারণ এই বিবাহ শাদি করলে মানুষের দৃষ্টি শক্তি নিচে থাকে খারাপ নোংরা জিনিস দেখা থেকে বিরত থাকে এবং লজ্জা হেফাজত হয় এটা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন বোখারি এবং মুসলিমের হাফিস তাহলে কি বুঝা আছে যে যুবকদেরকে আল্লাহ রসুল বিবাহ করতে উৎসাহ প্রদান করছেন এবং এটা ইসলামের বিধান আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আরো বলছেন তাজা ওয়াজুল তোমরা বিবাহ করো ওই সমস্ত কে যারা বেশি ভালোবাসে যাদের স্বভাবে ভালোবাসা দেওয়া আছে ভালোবাসা দিতে পারে এরকম মহিলাকে বিবাহ করো এবং যারা বেশি বেশি বাচ্চা দেয় প্রজনন ক্ষমতা যাদের মধ্যে বেশি এরকম মহিলাকে বেকুমুল কারণ আমি উম্মতের মধ্যে আমার উম্মত বেশি হোক বেশি হবে এই নিয়ে কেয়ামতের দিনে গর্ব করুক আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এর উন্মত বেশি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 মানুষ বিবাহ স্বাদী করবে না আল্লাহকে খুশি করার জন্য এটাকে বলে বৈরাগ্য পোনা এই বৈরাগ্য থেকে আল্লাহ রসুল নিষেধ করেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করেন আল্লাহ রসুল সাল্লা আলু সাল্লামের ইবাদত সম্পর্কে তো আল্লাহ রসুলের ইবাদতের কথা শুনে তারা মনে মনে ভাবেইস তাহলে তো এর তুলনায় আমাদের কিছুই হচ্ছে না তখন একজন মতো তখন একজন মত ব্যক্ত করে বলে যে আমি তাহলে আর বিবাহ শাদী করব না কারণ বিবাহর কারণেই অনেকটা টাইম চলে যাচ্ছে স্ত্রীর সাথে আল্লাহাদের সাথে এই সকল টাইম আমি আর এই বিবাহের কারণে দিব আমি বিবাহ করবো না ইবাদতে করবো আরেকজন শুনে বলছে আল্লাহ রসুলের নফল রোজা আর ইবাদত শুনে যে তাহলে আমি এর পরে আর এরপরে আর ইফতার করব না মানে ডেলি আর খাওয়া খাই করব না আমি রোজাই রাখবো আরেকজন শুনে বলছে বলছেন ওলাকিনে আসু মু আমি রোজাও রাখি আবার ইফতারও করি মানে আমি রোজাও রাখি আবার রোজাও ছাড়ি যেটা নফল রোজা ওয়াউ সাল্লি নাম এবং আমি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 সুনতিহাসী যে ব্যক্তি আমার সুন থেকে মুখ ফিরাবে সে আমার দোলভুক্ত নয় তাহলে এগুলো হচ্ছে আল্লাহ রসুল সাল্লামের কি সুন এগুলো কাজ আমাদেরকে করতে হবে বিবাহ সাদেও করতে হবে এটা হচ্ছে সুন্নত এর এর থেকে মুখ ফিরানো যাবে না বন্ধুগণ এটা হচ্ছে ইসলামের বিধান আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এ কথাও স্পষ্ট ভাবে বলছেন যে আল আইন ও তাজী ও জিনা মানুষের চোখের মাধ্যমে হয়। আর চোখের জেনা হচ্ছে মন্দ জিনিস দেখা যেগুলো উপক্রম জেনার যেগুলো কারণ সেই সকল জিনিস দেখা হচ্ছে কি চোখের জেনা তারপরে বলছে ওয়াইম্যালিয়া মানুষের হাত জেনা করে ওয়া জেনা হাল বাতাস আর হাতের জেনা হচ্ছে তা দ্বারায় এরকম কোনো কিছু ছোঁয়া ধরা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 ্থানের মাধ্যমে সেটার বাস্তবায়ন হয়ে যায় তো এগুলো থেকে মানুষ যদি তার জন্য হাদিসে বলছেন দিনার উতন ফেক আলা আহলিক একটি দিনার যা তুমি তোমার পরিবারের উপর খরচ করো দিনারুন তুন ফেকু আলা কিংবা আর একটি দিনার যেটা তুমি কোন ফকের মিসকিন কে দান করো এই তিন প্রকারের ভালো খরচ হয় কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে বেশি নেকির সেই দিনারটা সেই টাকাটা যেটা তুনফে কহু আল্লাহ আহলেক যেটা তুমি তোমার পরিবারের উপর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 आयत् दायित्व रेखे खरच पाती आपनर ऊपर इसलमान तर खरच कर नियत थे आल्ला रसुल्लम सब समय सरल रखबा पानेकट्ट दिनारेटा मानूष निजे खरच कर दिनार जेटा मानूष मिस्किन ऊपर खरच कर के दानी दिनार जे आल्ला रास्ते खरच कर সবচেয়ে আজের দিক দিয়ে সবাবের দিক দিয়ে উত্তম হল যেটা আপনি আপনার পরিবারের জন্য খরচ করেন তবে আপনার নিয়ত যেন সব থাকে বন্ধুগণ আমি এই কয়েকটি আলোচনা বা এই কয়েকটি হাদিসের পর যেটি বিবাহ করার দিকে উৎসাহ করা হয়েছে এরকম এই কয়েকটি হাদিস বর্ণনা করার পর আমি আমাদের মেন পয়েন্ট আসল কথায় আসতে চাচ্ছি যে বিবাহ করাকে আমাদের উপর ফরজ জরুরি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 আর যেই ফাদার লাভ করেছে না এখন এই সকল ফাদারেরা আসলে করে কি এরা কি আসলেই মানে সত্যিকার অর্থেই কি বিবাহসাদী না করে একেবারে পাকসাফ হয়ে থাকে ওখানে যারা মাদার থাকে এবং সিস্টার থাকে তাদেরও বিবাহ হয় না এরও বিবাহ স্বাদী নাই এরও বিবাহ সাদী নেই যদি দুজনের উপরেই বিবাহ সাথে নাই তাহলে এরপরে আর ফাদার মাদার কেমন করে জন্ম হয় এবং এরকম সমাজের এরকম নিয়ম কারণেই কিন্তু আরো সমাজে কি হয় বেশি করে নোংরামি শুরু হয় কিন্তু এটা গোপনে হয় আর মনে রাখবেন যে সমস্ত সাধু ও সন্ন্যাসী যারা বিবাহ সাদী করে না শোষান ঘাটে দেখেন আবার ওই সকল ওই ওই সকল মহিলা যাদেরকে স্বামী ছেড়ে দিয়েছে বিধা বিধবা মহিলা তারাও সন্ন্যাসিনী হয়ে ওই ঘাটে আছে তো এদিকে এরা সন্ন্যাসী ওই দিকে সন্ন্যাসিনী ওর স্বামীও কে ছেড়ে দিয়েছে আর এদিকে বিবাহ সাদী করেনি আবার থাকছে একসাথেই তাহলে ওটাকে কি বলবেন এটা কি নিয়ম এখন আমরা যদি কারণে ততক্ষণ বিবাহ সারী ধর্মে নিষেধ করে দিল ধর্মীয় ভাবে কিন্তু আবার থাকছে উভয় ফাদার মাদার হিসাবে ফাদার ও সিস্টার হিসাবে এদিকে সন্ন্যাসী এবং সন্ন্যাসী হিসাবে তাহলে অভ্যন্তরে ভিতরে ভিতরে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 আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে আমি বিবাহ নবী এবং প্রথা তো মনে রাখবেন এটা হলো একেবারে একটা এমন মত যে মত ইসলাম স্বীকার করেনি মানে বিবাহ সাদী করতে হবে না করাটাই ভালো না করাটাই ইবাদত বৈরাগ্য পড়াটাই ইবাদত এটা ইসলামের কথা না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 একটি ফিকের বিশেষ বই আছে যার নাম হচ্ছে যার নাম হচ্ছে লেখক হচ্ছেন ইবনে কোদামা খন্ড নয় তিরিশটা তিনশো একচল্লিশ মানুষের অবস্থা এই বিবাহ সাজীর ক্ষেত্রে তিন প্রকারের কয় প্রকার ভাই তিন প্রকার অবস্থা মানুষের তিন প্রকার মানুষ বিবাহ সাদী যারা করবে বা মানুষ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 সে কারণে তার দ্বারা উপকরণ করছে বা প্রেমপ্রীতি শুরু করেছে বিবাহ করেনি সে কারণে এইসব হারাম কাজ হচ্ছে যদি এরকম হয় তাহলে তাহলে সাধারণ সমস্ত ফোকাহাদের মত হলো এরকম মানুষের উপরে বিবাহ করা এরকম মানুষের উপরে কি বিবাহ করা ও আজেব জরুরি কেন এই কারণে যে ইসলাম মানুষের লজ্জা স্থানের হেফাজত করেছে করতে বলেছে ইসলাম এই যৌন ও চাহিদা অবৈধভাবে কোথাও বে করবে এটা ইসলাম নিষেধ করেছে সেই কারণে সে মানুষকে কি করতে হবে বিবাহ সাদী করতে হবে তবে মনে রাখবেন যদি কোনো মানুষ বলে যে ভাই আমার মাধ্যমে হারাম কাজ হওয়ার আশঙ্কা আছে তো বটে কিন্তু বউকে কি খাওয়াবো এর আর পয়সা করে নাই গরিব দুঃখী মানুষ তাহলে কি করবো এরকম ব্যক্তিকে বিবাহ করা জরুরি এটাই সবচেয়ে উত্তম মত কারণ আল্লাহ রাবুল্লা আলমিন কোরআনে বলছেন এই এখন ও ওগ্নি হিমুল্লাহ ফাজলে যদি তারা ফকির হয় গরিব হয় আল্লাহ রাবুল আলমিন নিজ অনুকম তাদেরকে ধনী করে দিবে সেজন্য যে মানুষ এই খাওয়া দাওয়ার ভয়ে ভয়ে খিলা এই লোক এই আয়াতকে জানে না আলামিন তাদেরকে করে তাই বিবাহ সাদী করলে বরকত হয় অনেক মানুষ আপনারা জানেন বিবাহ সাদীর পূর্ব অবস্থা কি ছিল তারপরে কত ভালো হয়েছে বাচ্চা কাচ্চা হয়েছে তখন আরো দরজা রিজিকের খুলে গেছে আমদানি বেশি হয়ে গেছে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 হারাম কাজে সে লিপ্ত হবে এই আশঙ্কা নেই হতে পারে না পারে না পরে মানুষ কিংবা আল্লাহকে আসলে সে অন্তর দিয়ে মনে করে আর হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখে চেষ্টাও করে কিন্তু যৌন চাহিদা যৌন ক্ষুধা আছে তাহলে এরকম ব্যক্তিকে কি করতে হবে এরকম ব্যক্তির ক্ষেত্রে মত হচ্ছে ফাহাদ আল ইশতে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 উমর রাজি আল্লাহ দ্বিতীয় খলিফা তিনি একজনকে একদিন সম্বোধন করে বলছেন এক ব্যক্তিকে যে বিবাহ করতে করছিল। যার উপনাম হচ্ছে বিবাহ থেকে তোমাকে দূরে রাখেনি কিন্তু দুটির মধ্যে একটি জিনিস এই দুটি কারণের এই দুটি কারণের মধ্যে কোন একটি কারণে তুমি বিবাহ থেকে বিরত আছো হয় তুমি অক্ষম অপারক বিবাহ করতে তোমার যৌন চাহিদা নাই হতে পারে কোনো অসুখের কারণে হতে পারে আল্লাহ দেইনি তার মধ্যে এটা বলছে এই কারণে তুমি বিবাহ করো না আর নচেত ফোমার মা তোমার দ্বারায় খারাপ নোংরানি হচ্ছে ওই নোংরামি করেই তুমি শান্তি পাচ্ছ ওই নোংরামি করেই তুমি তোমার যৌন চাহিদা মেটাচ্ছ আর সেই কারণে বিবাহ করতে দেরি করছো।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 চিন্তা করা দরকার আর তৃতীয় প্রকারের লোক এক প্রকার প্রথম প্রকার শুনলেন ও আজেব জরুরি দ্বিতীয় প্রকার হচ্ছে তারা যাদের উপর বিবাহ করা মোস্তাহাব উত্তম আর তৃতীয় প্রকার এমন লোক যাদের যৌন চাহিদায় নেই যদি এরকম হয় বলছে কেমন ইমালাহু শাহ নিন এমন মানুষ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 থাকার কারণ থাকছে এবং এর ফলে এরকম হারাম কাজ হওয়ার সম্ভাবনা নেই বা হচ্ছে না তাহলে তার সময় কোন নির্ধারণ নেই যতদিন পর্যন্ত এরকম থাকতে পারে অতদিন পর্যন্ত এখন এই কারণেই আপনাদেরকে যে এইটা প্রশ্ন করে তার সঠিক উত্তরটা এই বিবাহ করার যেটা কারণ এবং বিবাহ করা জরুরি কি জরুরি নয় যেটা বিধান যে বিশ্লেষণটা আমরা শুনলাম সেই বিশ্লেষণ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 এই দোয়া করে আজকে আলোচনা শেষ করছি ও মা আলায়না বালাক আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ এরপরে কারো এর দুটা প্রশ্ন থাকলে জি জি ভালো এখানে প্রশ্ন হলো যে ও তো ভালোভাবে আছে বিদেশে এসে কিন্তু স্ত্রী আসলে এখানে স্ত্রী গোলমাল করে না এখানে তার গোলমালের কারণে মানে আমি এখানে এটাও দেখতে হবে যে আমার কারণে আমার স্ত্রী ভালো আছে কিনা আর যদি স্ত্রীর অবস্থা হয় তাহলে ভাই এ বিদেশ করবেন না করেন কিংবা এমন চাকরি নেন যে সকল চাকরিতে আপনি মোটামুটি ছুটিতে যাতায় যাতায়াত করতে পারবেন আর এগুলা কি শুনবেন এই আলোচনা করলাম না ভিডিও দিলাম না আর লজ্জা লাগবে আপনাদেরকে শত করা দশ পনেরো পার্সেন্ট কেন ২০ ত্রিশ পার্সেন্টের বউ এই সমস্যায় আছে বিদেশে থাকার কারণে লম্বা সময় ধরে থাকার কারণে প্রত্যেকের একশো জনের মধ্যে ২০ তিরিশ জনের বউ এই সব দেশের হার কার্ড এলিপ্তর করে শেষ পর্যন্ত ডিভোর্স দিয়ে চলে যায় এটাকে খোলা বলা হচ্ছে কতগুলো ফতু আপনাদের কাছে আসবে যেমন সমস্যা কেউ বলতে না যখন সমস্যা করে তখন যায় আমরা জানি অনেক মানুষকে চিনি আর নাম তো আমরা দিব না কিন্তু কথা হলো যে শেষ পর্যন্ত ডিভোর্স দিয়ে বেলায় শেষ পর্যন্ত বাড়ির সদস্য যারা একেবারে মোহরেন তাদের সঙ্গে বলোনার ওদের সঙ্গে হারান না মরিন জায়গা থেকে বিবাহ নিষেধ ওদের সঙ্গে আপনি নিজে বুঝতে পারেন না যে আপনার যে সমস্যাটা আছে ওটা স্থিতি হবে কি হবে না যদি হয় তাহলে চিন্তা করতে হবে একশো বেশিরভাগ মানুষ বিদেশ